একশো ষোলো করো তুমরা যখন আমি বলেছিলাম ফেরিস্তাদেরকে যে উসুদুলি আদাম আদম আলি সাল্লামকে সেজদা করো ফাসা যাদু ইল্লা ইবলিস সকল ফেরিস্তা সেজদাই অবনত হয়েছিলেন ইল্লা ইবলিস তবে ইবলিস যে ফেরিস্তাদের কাছাকাছি থাকতো সুতরাং ফেরেস্তাদেরকে মালাইকাকে সেজদার হুকুম হলে তাতে সেও সামিল হয় যদিও এই ইবলিস ফেরিস্তাদের দলভুক্ত ছিল না সৃষ্টিগত দিক থেকে বরং ইবলিস কানামিনাল জিন জিনদের অন্তর্ভুক্ত ছিল যেমন আল্লাপাক অন্য সুরাই বলেছেন আর এটাই হচ্ছে ঠিক তো আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যে তবে ইবলিস আবা অস্বীকার করল অবাধ্য পাকের অবাধ্য হওয়ার কুফুরি করল পাকের একত্ব অস্বীকার করেনি আল্লাহ পাক যে প্রতিপালক তা অস্বীকার করেনি তারপরও সে কাফের হয়েছে চিন্তা করেছেন এই বিষয়টি এ কথা বলেনি যে আল্লাহ নেই নাস্তিকের মতো এ কথা বলেনি যে আল্লাহর সাথে কি আছে আল্লাহ পাকের পার্টনার আছে আল্লাহ পাকের সন্তান আছে এ কথা বলেনি বলেছে আল্লাহ সব কিছুই মানবো রব রব রব এমনকি যখন আল্লাহর কাছে ছাড় চাইছে তখনও বলছে যে রব্বি রব্বি আল্লাহ আমাকে হে আমার প্রতিপালক আমাকে এই ছাড় দাও এই অবসর দাও এই ক্ষমতা দাও তাহলে রব বলে স্বীকার কেরও সে কাফের কেন যে সে অবাধ্য ছিল। তাহলে বোঝা গেল কেউ যদি আল্লাপাকের কোনো বিধান মানতে অস্বীকার করে যে সবগুলি মানবো তবে এটা মানতে পারবো না সব নামাজ পড়বো তবে ফজুরটা আমি পারছি না পারব না এটা কুফুরি করলো সবটাই পারছি কিন্তু আমাকে ক্ষুধা খুব বেশি লাগে সুতরাং রোজা রাখতে পারব না সবটাই করব কিন্তু এই কুরবানিটা না আমার মনে ধরে না এত পশু জবাই করে লাভটা কি সবগুলি মানবো অবাধ্য তাহলে সে কুফরি করল ইসলাম থেকে বেরিয়ে গেল আল্লাহ পাক রবুল আলমিন এরশাদ করছেন যে ইবলিশ অস্বীকার করল ফাকল না তখন আমি বললাম ইয়া আদম আল্লাপাক সংক্ষেপ করে দিয়েছেন ইবলিশের সাথে কথা হলো ইবলিশের সাথে যা কিছু আল্লাপাক সম্বোধন করে বললেন তা আল্লাপাক এখানে ছেড়ে দিয়ে বলছেন আদম আলি সালামকে হে আদম ইন নাহাজ আদু উল্লাহ এই ইবল তোমার কিন্তু শত্রু সাবধান আল্লাপাক আদমকে সম্বোধন করে সতর্ক করেছেন এবং আদম সন্তান প্রত্যেককে এই ক্যামত পর্যন্ত অ্যাড্রেস সম্বোধন হইতে থাকবে যে প্রত্যেক মানুষ শুনে নাও ইবলিশ কিন তোমার দুশ্মনদান কখনো ইবলিসের প্রয়োচনে আসবে না মনে যখন কুপ্রবৃত্তির কথা আসবে তখন কখনো সেটা অনুসরণ করবে না মানবে না অমান্য করবে খারাপ কথা আসছে পাপের কথা আসছে অন্তর থেকে সরিয়ে ফেলো বর্জন করো আল্লাহ পাক বলছেন যে এ তোমার শত্রু ওয়ালে জাহজিকে আর তোমার স্ত্রীরও শত্রু ফালা ইউরে জান্নাক মামিন আল জানাত এ ফাস কাতরাং সাবদান যেন জান্নাত থেকে বের না করে দেয় কোনো পাঁতা করে ফাতাসা না হলে বড়ই কষ্টে পড়ে যাবে হতভাগা হয়ে যাবে ইন্না কা আল্লা তাজু আফিহাওয়ালা তারা নিশ্চয় তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত রয়েছে যে জান্নাতে তুমি ক্ষুধার্ত হবে না ওয়ালা তারা আর সেখানে উলঙ্গ হবে না বস্ত্রবিহীন হবে না পাকের বস্ত্র রয়েছে পোশাক রয়েছে জান্নাতে ও আন্না কাল তাজমা অফিহা আর সেখানে তুমি পিপাসিতও হবে না ওয়ালা তাজহা আর সেখানে তোমাকে রৌদ্রও লাগবে না জান্নাতের এসব নিয়ামত তোমাদের জন্য রয়েছে খাবাস ওয়াশা এলেই হি তখন কুমন্ত্রণা দেওয়া শুরু করল তালা শয়তান বলল এ আদাম হে আদাম হাল আদুল্ল কালা সাজারাত খুলদ তোমাকে এমন একটা গাছের কথা বলে দিব যেই বৃক্ষ যে গাছটি হচ্ছে স্থায়ীভাবে জান্নাতে থাকার উপায় এই জন্য ওর নাম হচ্ছে সাজারাতল খুলদ স্থায়িত্ব দানকারী গাছ সেই গাছের যদি ফল খেয়ে নাও তাহলে চিরকাল জান্নাতে থাকবে আর কোনো কিছু তোমাকে বের করতে পারবে না অমুলকিন এবং এমন রাজত্ব লাভ করবে লায়াবলা যা কখনো ক্ষয় হবে না ধ্বংসশীল হবে না ফাঁক আলামিনহা অনেক প্রচেষ্টা শয়তান চালালো ফাঁক আলামিনহা এই স্বামী স্ত্রীর দুজনে তা থেকে কিছু খেয়ে ফেলল এই গাছ কোন গাছ ছিল আল্লাহ বলেননি সুতরাং এই সম্পর্কে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই এই ছিল আর সেই ছিল এতে কোনো লাভ নেই আল্লাপাক ঘটনার যে সব বিষয়ে কোনো রকমের হেদায়েতের দিক উপদেশের দিক নেই সে সব অনর্থক কথা কোরআনকারী বর্ণনা করেননি আল্লাপাক তারপরে এরশাদ করছেন যখন তারা এই ফল খেয়ে ফেললো ফাবাদাতমা সাউ তোহমা তখন তাদের লজ্জা স্থান প্রকাশ পেয়ে গেল কাপড় জান্নাতের খুলে গেল। গেলাফে কায়াক সেফানে আলে হেমামি ওয়ারাকিল জাননা মানুষের মধ্যে প্রাকৃতিকভাবে লজ্জা আল্লাপাক রব্বুল আলম সৃষ্টি করেছে। এটা বাস্তব সেখানে কেউ দেখছে না স্বামী স্ত্রী কাপড় যখন খুলে গেছে তাতে লজ্জা স্থান ঢাকার জন্য এটা হচ্ছে মানুষের আসল প্রকৃতি শরীর ঢাকার জন্য ওই পাতা নিয়ে পাতা ছিঁড়ে ছিঁড়ে লজ্জা স্থান ঢাকা জড়িয়ে পাতার সাথে পাতা জড়িয়ে লজ্জা স্থান ঢাকা শুরু করেছে ছোটো বাচ্চাকে দেখবেন তিন বছর চার বছরের বাচ্চা যদি কাপড় খুলেন কাপড় খুলতে চাইবে না আর যদি খুলতেও চাই একমাত্র মা বাবার সামনে খুলতে চাইবে অন্য কেউ খুলতে চাইলে খুলতে দেবে না এতে থেকে কী বোঝা যায় যে মানুষ পুরুষ হোক অথবা নারী হোক আল্লাপাক তাদের মধ্যে সৃষ্টিগতভাবে তাদের প্রকৃতিতে দান করেছেন যে তারা লজ্জা করে এবং তাদের শরীর ঢাকতে চায় যারা শরীরকে উলঙ্গ করতে চায় তারা প্রকৃতি বিরোধী কাজ করে তাদের নেচার তাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে তাদের স্বাদ খারাপ হয়ে গেছে যেমন জিভার স্বাদ যদি না থাকে আর ভালো মিষ্টিও খান আর ভালো স্বাদের জিনিস খান গোস্ত মাছ খান কোনো স্বাদ পাবেন না ঐ রকমই আজকালকার ওই সব বেহাইয়া পুরুষ নারীদের হয়েছে যারা উলঙ্গ হয় অর্ধ উল্লঙ্গ হয় আর শরীর খুলে মানুষের সামনে চলাফেরা করে আর যারা এই লজ্জার পোশাক থেকে বেরিয়ে গেছে যে শরীরের যেসব অংশ ঢাকার সেসব ঢাকে না তারা এই প্রকৃতি বিপরীত দিকে চলে গেছে তাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে আজকে বড় আক্ষেপ লাগে যে রাস্তাঘাটে দেখবেন যে একজন পুরুষ শীতকালে শরীর পুরোটা ঢেকে আছে এখান পর্যন্ত ঢেকে আছে সব কিছু ঢেকে আছে আর মহিলা গতকালকেই দেখছিলাম মহিলা রাস্তায় ঠান্ডা লাগছে শীতকালে আর এখান থেকে খোলা এখান থেকে খোলা অথচ তাকেও ঠান্ডা লাগছে কিভাবে মানুষের প্রকৃতি বিকৃত হয়েছে যে যেসবকে পাক অর্থাৎ নারীদের আল্লাপাক শরীর ঢাকতে বলেছেন তাদের এতে ইহকালেরও উপকারিতা আছে আর পরকালের উপকারিতা আছে তারা ধর্ষিত হবে না তাদেরকে উত্তক্ত করা হবে না যদি ভদ্র মহিলা হয় আর যদি শালীনতার সাথে চলাফেরা করে তারপরেও তারা নিজের শরীরকে খুলে দিচ্ছে অর্ধউলঙ্গ হয়ে যাচ্ছে আর যে যেসব লোকদেরকে পুরুষদেরকে আল্লাপা কিছু অনুমতি দিয়েছেন নাভি থেকে হাঁট ওপর ঢাকা থাকলেই হইল একজন পুরুষের জন্য তারা গোটা শরীর ঢেকে রাখছে তারা ফুল প্যান্ট পরে পুরুষরা ফুল প্যান্ট আর মহিলা আজকাল জাঙ্গিয়া পরে ঘোরাফেরা করছে সব সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য লেগে আছে আর এই ক্ষেত্রের শৈতান সাকসেসফুল এগুলি শৈতান সাকসেসফুল এগুলি শৈতানের অসংকত হচ্ছে যাদের শরীর ঢাকা উচিত ছিল তারা উল্লঙ্গ হচ্ছে কিভাবে প্রকৃতি বিকৃত হয়েছে আল্লাপাক যেন বুঝার তৌফিক দান করেন আর প্রত্যেক মানুষকে সংশোধন করে আল্লাপাকের নাজিলকৃত দিন ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করে তাতেই রয়েছে সমস্ত সমস্যার সমাধান আল্লাপাক তারপর এসাদ করছেন ও আসা আদম আদম আলী সালাম নাফরমনি করে দিয়েছিলেন আদম আলি সালাম নাফরমানি করেছিলেন বিরুদ্ধাচরণ করেছেন পাক নিষেধ করেছিলেন সে ভুলে গিয়ে হোক না কেন ইচ্ছা করে জেনে শুনে করেননি গাফিল হয়ে গিয়েছিলেন সচেতন ছিলেন না কিন্তু তিনি আল্লাহ আল্লাপাকের বিরুদ্ধাচরণ করে দিয়েছিলেন ও আশা আদমর আব্বাহ তার প্রতিপালকের বিরুদ্ধাচরণ করেছিলেন ফাগাওয়া আশুতরাং তিনি পথ হারা হয়ে গিয়েছিলেন সঠিক পথ থেকে তার পদস্খলন ঘটেছিল আল্লাহ পাক তারপরে বলছেন যে তাকে আবার আমি মনোনীত করেছিলাম তিনি যখন তওবা করলেন সংশোধন করলেন আল্লাহর কাছে দোয়া করলেন আমি তাকে মাফ করে দিলাম সুমাজি তো বাহরবাহু অতপার তার প্রতিপালক তাকে মনোনীত করলেন ফাতে বা আলীহে তার তওবা কবুল করলেন ওয়াহাদা এবং তাকে সঠিক পথ দেখালেন আল্লাহাক রব বললেন কি দুয়াও শিখিয়ে দিচ্ছেন যে কি বাক্য দিয়ে তবা করতে হবে ফাতাল আদমের রেমাত আদাম আলী সালাম রবের কাছ থেকে কিছু বাক্য শিখে নিলেন কাল আহ তামিনিয়ান আল্লাহাক বললেন এখন আর ওই জান্নাতে থাকা যাবেন এখন পৃথিবীতে নেমে পড়তে হবে আদম হাওয়া তোমরা পৃথিবীতে নেমে পড়ো বা আদকালী বাউদিন আদু তোমাদের একে অপরের শত্রু শেখানো হবে দুনিয়ায় কলহ বিবাদ করবে মানুষ যে ব্যক্তি আমার হৃদায়তকে অনুসরণ করবে সে কখনো পথভ্রষ্ট হবে না আল্লাহ পাক্যের গাইড মোতাবিক জীবনযাপন করবে সে কখনো পথভ্রষ্ট হবে না ওয়ালায় আসখা কখনো কষ্টে পড়বে না কখনো হত হবে না আমান আরা আনজিকরি পক্ষান্তরে যেই ব্যক্তি আমার উপদেশ থেকে বিমুখ হবে আল্লাহর উপদেশ কোরআ কেরিম গ্রহণ করল না ফাইন্দা লো মাই সাতন দনকা তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে অশান্তির জীবন কখনো শান্তি না পরকালেও শান্তি আজকে দুনিয়ার মধ্যে যেসব দেশের লোকেরা সবচাইতে বেশি সুখী আর্থিক দিক থেকে তারা সবচাইতে বেশি আত্মহত্যা করে কেন এত ভোগ বিলাসে থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করে তারা আল্লাহ ফখরাবুল আলমিন তাই বলছেন যে তাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে আমা অনাহর হইয়া আমাকে তাদেরকে আমি অন্ধ করে অন্ধ হয়ে উঠবে আর অশান্তির জীবন তখন পরকালে বলবে। বলবেশারতনে আমা হে প্রতিপালক আমাকে অন্ধ করে কেন উঠালে ওকাধকু বসিয়া আমি তো চক্ষুসমান লোক ছিলাম আমি তো চোখ দৃষ্টি ছিল আমার দেখতাম কালাকালিকা আতাত কয়াতন পাক বলবেন যে এইভাবে তোমার কাছে আমার আয়াত গিয়েছিল আমার বিধান গিয়েছিল ফানাসি তাহা তুমি উপেক্ষা করেছিলে এইভাবে এই জন্যই আজকে তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে মানে তোমাকে আমি দৃষ্টিশক্তি হারা করেছি আল্লাহ আল্লাহাক যেন আমাদেরকে আমাদের দৃষ্টি দ্বারা আমাদেরকে আল্লাহাক যেসব নিয়ামত দ্বারা উপকৃত করেন এবং আমাদেরকে হক বাতিলের পার্থক্যকর তৌফিক দান করেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি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 ज्ञान आज रत साढ़े एगारोट्रचार सकाल साढ़े दस टेल टी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 प्रति शुक्रवार बुधवार रत नटाय पुन सम्प्रचार सकाल साढ़े सतटा बांगलेशे पीस टी बांगल्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 शाहिद्ला खान मदन डर हाफिज एम जमन बिन बिन जहांगीर एजाम जहांगीराम दायित এইভাবে যারা সীমা করবে তাদেরকে আমি প্রতিদান দেব যারা সীমালঙ্ঘন করবে তাদেরকে এই বদলা দেবো আখেরাতে অন্ধ করে উঠানো হবে আর এই অন্ধ অবস্থায় জাহান নামে নিক্ষিপ্ত হবে ওয়ালামি ওম এম বি আয়াত রব্বেহ আর যারা রবের আল্লাপাকের আয়াত সমূহকে বিশ্বাস করেনি আল্লাপাকের বিধানকে বিশ্বাস করেনি ওয়ালা আজাবুল আখেরাত আসাদু আবকা আখেরাতের পরকালের আজাব বড়ই কঠিন হবে এবং তা স্থায়ী হবে কাফের অস্বীকারীদের জন্য বহুত্ববাদীর জন্য তা স্থায়ী হবে আর যারা পাপিষ্ঠ কিন্তু তাদের ইমানকে রক্ষা করেছিল তাদের জন্য দীর্ঘকালের শাস্তি হবে কিছুকালের শাস্তি হবে বিভিন্ন স্তরের জাহান্নামিরা হবে আল্লাপাক তারপরে বলছেন আফালাম ইয়াহকাম আহমিন তাদেরকে কি এটা সঠিক পথ দেখায়নি যে কত জাতিকে আমি ধ্বংস করেছি এর পূর্বে তাদের পূর্বে অনেক জাতি ধ্বংস করা হয়েছে সব জাতিদের ইতিহাস শুনে তারা নিজেদের সংশোধন করেনি আবার ওই বজ ধরেছে আবার তাদের মতোই কুফরি করেছে তাদের মতো পাপে লিপ্ত হয়েছে আল্লাপাক রবুল্লা আলমিন সতর্ক করছেন ইয়ামুসনাফি মাসাকে নহিম তাদের জনবস্তি হয়েই তো তারা চলাফেরা করে যখন আরবরা বাণিজ্যিক সফরে সামদেশে যেত তখন রাস্তায় তাবুকের এলাকায় দেখতে পেত যে সেখানে সামুদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে লুত আলাইসাল্লামের জাতি যারা বধচরিত্রের লোক ছিল এবং কাফের মুর্শিদ ছিল তাদেরকে ধ্বংস করা হয়েছে এসব ঘটনা তারা জানতো তারপরেও তারা পাপে লিপ্ত শিরকুফুরিতে লিপ্ত নিজেদের সংশোধন করছে না আল্লাহ পাক বলছেন ইন্নাফিজা আল্য়াতিনে উলিন নোহা নিশ্চয় এসব বিষয়গুলিতে এসব কাহিনীতে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে নিদর্শন রয়েছে লে উলিন নোহা জ্ঞানী ব্যক্তিদের জন্য ওলা উল্লাহ কালেমাতুন সাবাকাত মির রব্বে কালাকান আল লিজামান ওয়াজু মোসাম্মা আল্লাহ পাক বলছেন হে নবী তোমার প্রতিপালকের পক্ষ থেকে যদি অগ্রিম ঘোষণা হয়ে যেত যে আল্লাহ দুনিয়াতে পাপের জন্য সাথে সাথে ধরে নেবেন না অবসর দেবেন ছাড় দেবেন হয়তো পৃথিবীতে দলেন না পরকালে পাক পাকড়াও করবেন তাহলে আর এর জন্য যদি নির্ধারিত সময় ওয়াজালুমোসম নির্ধারিত সময় আল্লাপাক যদি না রাখতেন তাহলে লাকানা লিজামান তাহলে অবশ্যই তাদের ওপর পাকের শাস্তে নেমে আসত আল্লাপাক তারপরে নবী করিম সাল্লা সাল্লামকে সান্ত্বনা দান করছেন ফাসবে আলামায় কুলুন কাফের মুশ্রিকরা শত্রুরা যা কিছু বলছে তার উপর তুমি ধৈর্য ধারণ করো রশংসা বিজড়িতা তলু বিহা এবং আল্লাপের পাঠ করো ও নাহার আর দিনেরও দুই অংশে তুমি আল্লাহ পাকের তসবিহ পাঠ করো এই আয়াতে পাঁচ অক্ট দিকে ইঙ্গিত করা হয়েছে স্পষ্ট ভাষা আল্লাপাক বলেননি যেমন আল্লাহ পাক করতে বলেছেন সূর্য উদয় হওয়ার পূর্বে ফজরের সলাৎ সূর্য ডুবার পূর্বে আসরের সলাৎ অমিন আনা রাতের অংশে অর্থাৎ মাঘরেব এবং ঈশা ও আতরাফান আর দিনের ভিতরে অর্থাৎ জহরের সালাত পাঁচাত্তর সলা কথা আল্লাহ পাক যেন এই আয়াতে ইশারা ইঙ্গিতে বর্ণনা করেছেন আল্লা কাতার যা যাতে করে তুমি সন্তুষ্ট হইতে পারো এখানে আল্লাহ পাক রবেন তসবি বলে বোঝাতে চেয়েছেন ব্যাপক করথ তাতে সলাৎ সামিল এই সলাতে নামাজের তসবির রয়েছে রুকুর তসবির রয়েছে সেজদাই তসবির রয়েছে সুবাহান রব্বেল আজিম সোহান রব্বাল আলা এছাড়া সানাতেও একাধিক সানা মানে সলাৎ শুরু করার পরে তাকবির তাহারিমার পরে রয়েছে তার মধ্যে একটি তো রয়েছে সুবাহানাক আল্লাহব আহমদিকা তাতেও তসবির রয়েছে এক কথায় নামাজকেও তসবির একটা অংশ বলা হয়েছে আল্লাপাকের পবিত্র ঘোষণার উদ্দেশ্যে আল্লাহ পাকের এবাদত বন্দিকীর উদ্দেশ্যে আপনি সলাদ কায়েম করে থাকেন এবং তার সাথে সাথে প্রশংসার কথা উল্লেখ করা হয়েছে এতে আল্লাহ পাকের প্রশংসা সুরাফা তেহা আলহামদু দিয়ে শুরু হচ্ছে আল্লাহের প্রশংসা গণগান দিয়ে শুরু হচ্ছে মহান আল্লাহ তারপরে আল্লাহ পাক বলছেন যে হে নবী মোহাম্মদ তোমার দুই চক্ষুকে প্রসারিত করিও না লম্বা দৃষ্টি বাড়িয়ে দিও না ঐসব ভোগবিলাসের সামগ্রীর দিকে যে আমি দিয়েছি পার্থিব জগতের সাজ সাজসজ্জা হিসাবে চাকচিক্য হিসাবে দুনিয়াতে যে অনেক দুনিয়ার চাকচিক্য দিয়েছি ধনসম্পদ দিয়েছি নেতৃত্ব দিয়েছি এই দৃষ্টি লম্বা করে দিও না যে ওরা পেয়েছে আমরা পাইনি নবীলকে আল্লাহ সরাসরি সম্বোধন করে প্রত্যেক মানুষকে সম্বোধন করেছে আপনাকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছে দুনিয়ার ক্ষেত্রে আপনি ওর পরোয়া করিও না যে ও পেয়েছে আমি পাইনি ও বেশি সুন্দর ও বেশি ধনাঢ্য ও বেশি সুস্থ ও বেশি বড় নেতৃত্ব পেয়েছে আমি পাইনি সে ক্ষমতাশালী বেশি এসব কথা আর দিকে ভ্রক্ষেপ করিও না কারণ এটা পরীক্ষা লেনাফতে না ফি যাতে করে তাদেরকে আমি পরীক্ষা করি এই পৃথিবীতে ওরিসে খাই আবকা জেনে রাখো যে তোমার প্রতিপালকের পক্ষ থেকে যে উপজীবিকা রিজিক রয়েছে আল্লাপাকের ভাগ বন্টন রেছে সেটাই হচ্ছে শ্রেষ্ঠ এবং সেটাই হচ্ছে চিরস্থায়ী আল্লাহ পাক তোমাকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন ইমান ইসলামের নিয়ামত আল্লাপাক তারপর এরশাদ করেছেন ও আমলাতির আল ইহা লাহনু নার আবহা নবী কারিমসাল্লামকে আল্লাপাক সম্বোধন করে বলছেন হে নবী তোমার পরিবার পরিজনকে সলাথের নির্দেশ দান কর নিজে তো সলাৎ কায়েম করবে তোমার পরিবারের সদস্যদেরকে ও সালাতের উপদেশ দাও ওয়াস্তাবের আলৈহা এবং এই সলাাতের ওপর তুমি অটল থাকো অবিচল থাকো তাহলে কখনো নামাজ পড়লেন কখনো পড়লেন না তিন চার কোনো দিন কোনো দিন পাঁচ কোনো দিন দুই এটা চলবে না এটা অচল এটা আল্লাহ গ্রহণ করবেন না আল্লাহ ফাকরব্বুল আলমিন খামসলাদ পাঁচ সলাদ দিয়েছেন পাঁচটাই করতে হবে পাঁচ সলাতে মিনিমাম সতেরো রকাত আল্লাহ ফরজ করেছে সেটা অবশ্যই আদায় করতে হবে বাকি সৈন্যদ বেতর আদেই করেন আল্লাহাক রবীন্দন মর্যাদা উঁচু করবেন আল্লাপাক নবী করিম সাল্লি কি ও সালাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন পাক আল্লাহাকাল্লা হে কাছে আমি কোনো রিজিক চাই না তোমার কাছে ধন সম্পদ চাই না বরং না হেনা আমি আল্লাহ তোমাকে রিজিক দিই এইভাবে প্রত্যেক মানুষকে সম্বোধন করা হয়েছে আল্লাহ তোমাদের কাছ থেকে টাকা পয়সা চান না পাক তোমাদের কাছ থেকে কিছু না চেয়ে তোমাদেরকে আল্লাহ দান করে থাকেন আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আল্লাহ আল্লাপ চান যে আল্লাহর বিধান মোতাবেক তোমরা পৃথিবীতে জীবন জীবনযাপন করবে পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না বিশৃঙ্খলা সৃষ্টি করবে না বিপর্যয় সৃষ্টি করবে না আকেবাত জেনে রাখো যে শেষ পরিণাম শুভ পরিণাম তাকু আর রয়েছে আল্লাহ ভীরুতা রয়েছে যার আল্লাহকে ভয় করবে সংযত জীবন জীবনযাপন করবে পাপ মুক্ত জীবনযাপন করবে বেচে থাকার মনে আশা আকাঙ্ক্ষা আছে যে অন্যায় থেকে বেঁচে থাকবো নিজেকে বাঁচিয়ে রাখবো আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচিয়ে রাখব। আল্লাহর দিন মোতাবেক জীবন গড়ে তুলব তাদের জন্য উত্তম পরিণাম রয়েছে আল্লাহ ফখরুল্লাহম তারপর এরশাদ করছেন লোকেরা বলে অর্থাৎ কাফের মুশ্রিকরা নবী করিম সাল্ল আলী সাল্লামের কাছে এসে চ্যালেঞ্জ করত যে হে মোহাম্মদ তুমি যদি সত্যবাদী হও তো আমাদের কাছে তোমার রবের পক্ষ থেকে নিয়ে কিছু নিদর্শন দেখাও কিছু অলৌকিক ঘটনা দেখিয়ে দাও মক্কার পাহাড় পর্বতগুলিকে স্বর্ণ করে এই করে সেই করে চাঁদকে দুটুকরো করে দেখিয়ে দাও আল্লাহ ফাকরব্বুল আলমীন দেখিয়েছেনও চাঁদকে বিদিন করেছেন আল্লাহ ফকরব্বুল আলমিন আল্লাহাক বলছেন যে তারা বলে আল্লাহ ইয়াতি না বি আয়া আমাদের কাছে তার রবের পক্ষ থেকে তার পালনকর্তার পক্ষ থেকে কেন নিদর্শন নিয়ে আসে না মজিজ অলৌকিকত্ব নিয়ে আসে না আওয়ালাম তা তেহিম ভাই এ না তো মাহফি সোহিল উলা তাদের কাছে কি আসেনি প্রাচীন যুগের সমূহে গ্রন্থে যে সব বিষয়গুলি ছিল তার সুস্পষ্ট দলিল প্রমাণ সুস্পষ্ট বিষয়গুলি এর আগে যেসব আসমানি কিতাব আল্লাহ পাকে নাজেল করেছেন তাওরাত এঞ্জিল যাবুর এছাড়াও বহু কিতাব আল্লাহ নাজেল করেছেন সেগুলি নাম আল্লাহাক হয়তো উল্লেখ করেননি সেগুলোতে যে মৌলিক বিষয়গুলি ছিল বুনিয়াদি বেসিক জিনিসগুলি ছিল সেই বিষয়গুলি কে আল্লাপাক রব্বুল আলমিন কোরআন একিমে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন তৌহিদ আল্লাহ পাকের একত্রের কথা আল্লাহ পাকের মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্যের কথা পরকালের কথা আখেরাতের কথা জান্নাত জাহান্নামের কথা ভালো মন্দ তকদিরের কথা আর ইসালতের কথা একমাত্র আল্লাহর ইবাদত বন্দি করতে হবে আর একমাত্র শেষ নবী মোহাম্মদ রসুল উল্লাহালামের আদর্শ জীবন জীবনযাপন করতে হবে সারা বিশ্বের সমস্ত মানুষকে এসব কথা কি আল্লাহ পাক রব্বুল জানিয়ে দেননি অবশ্য জানিয়ে দিয়েছেন পাক তারপরে বলছেন ওলা কবলা আল্লাপা বলছেন যে যখনই তারা অবদ্ধ হয়েছিল আর পাপে লিপ্ত হয়েছিল আল্লাহ পাক তা তাড়াতাড়ি করে তাদেরকে ধ্বংস করে দেননি অবসর দিয়েছেন ছাড় দিয়েছেন চিন্তার সুযোগ দিয়েছেন শিক্ষার সুযোগ দিয়েছেন ভালো মন্দর মধ্যে পার্থক্য করার পাক সময় সুযোগও দিয়েছেন আল্লাহ বলছেন ওলো আন্না আহম আমি যদি তাদেরকে ধ্বংস করে দিতাম এর পূর্বে শাস্তি দেবে আজাবি মিনকাবলে এর পূর্বে শাস্তি দিয়ে আজাব দিয়ে লাকা আলু তাহলে তারা বলার সুযোগ পেত রব্বা নাহি আমাদের প্রতিপালক লাউলা আর সালতা এলাইনা রাসুলান আমাদের কাছে এমন কোনো দূত রাসুলকে কেন পাঠাননি একজন রাসুল পাঠাতেন আপনার পক্ষ থেকে বার্তা বাহক তিনি আসতেন আসার পর আমাদেরকে সতর্ক সাবধান করে দিতেন সুতরাং আমরা মেনে নিতাম এই জন্য আমি প্রত্যেক জাতিতে নবী রসুল প্রেরণ করেছি আরও মুশ্রিকরাও যখন কাবার চারিদিকে তিনশো ষাটটি মূর্তির পূজা করছিল আর ঘরে ঘরে তো পুজোর অভাবই ছিল না গাহরুল্লাহার সেই সময় আল্লাহফাক রব্বুল আলমিন তাদেরকে সতর্ক করেছেন আল্লাহফাক রব্বুল আলমিন বলছেন তখন তারা এইরকম অজুহাত করার সুযোগ পেত যে রাসুল আসলে তোমার আয়া তোমার বিধানকে আমরা মানতাম এর পূর্বে যে আমাদেরকে অপদস্ত করা হোক বা লাঞ্ছিত করা হোক এ আখেরাতের লাঞ্ছন আমাদের উপর আসতো না হে নাবি তুমি বলে দাও কুল্লুন মোতারাবসুন প্রত্যেকে অপেক্ষায় রয়েছে। কাফেররা অপেক্ষায় ছিল যে মুহাম্মদ কখন ধ্বংস হবে মোহাম্মদের কখন পতন ঘটবে ফাতার আব্বাসু আমরা অপেক্ষায় রয়েছি তোমরাও অপেক্ষায় থাকো প্রতীক্ষায় থাকো শীঘ্রই তোমরা জানতে পারবে যে সঠিক পথের অনসারী কারা আর অমানেহতাদা আর হৃদায়তপ্রাপ্ত সঠিক পথ প্রাপ্ত সঠিক পথের ওপর অটল কারা আমরা নাকি তোমরা এটা শীঘ্রই বুঝতে পারবে হক বাতিলের ফয়সালা যখন হয়ে যাবে তখন ভালো করে বুঝতে পারবে الحمد للہ یہاں پتھر ربي <تصفيق> يا সালামুক আমি মোহাম্মদ বদরুদ্দান দেখছেন বাংলা সলিউশন ও প্রবলেম হ্যাভেন ও You choose. Beauty.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 देख अर्धांगिनी नांगी रविवार रत साढ़े सातटाचार सकाल साढ़े नीच टी मुहम्मद जी व्यक्ति शिक्षा অর্থাৎ দিনে শিক্ষা অর্জন করার জন্য কোন পথ অবলম্বন করে আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সেই মুসলিম চতুর্থ খণ্ড জিকের অধ্যায় হাদের সংখ্যা ছ